মুমিনিন আয়সা রদ্দাল আহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেন আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো আয়সা রদ্দিয়ালাহ আনহা বলেন আমি তাকে বললাম আবু বকর রজিআ আনহু যখন আপনার স্থলে দাঁড়াবেন তখন কান্নার কারণে সাহাবিগণকে কিছুই শোনাতে পারবেন না কাজেই উমর রদ্দিয়াল তাল্লাহ আনহুকে লোকদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দিন তিনি অর্থাৎ সাল্লু আলাইস্লাম আবার বললেন আবু বকরকে বলো লোকদের নিয়ে সালাত আদায় করে নিতে আয়সা রদিয়াল্লাহ তাল আনহা বলেন তখন আমি হাফসা রদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বললাম তুমি তাকে বলো যে আবু বকর রদ্দাল আনহু যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন কান্নার কারণে সাহাবিগণকে কিছুই শোনাতে পারবেন না কাজেই উমর রদ্দিয় আনহুকে বলুন তিনি যেন সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করেন হাফসার রিয়াল্লাহ তাল্লা আনহা তাই করলেন তখন আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বললেন থামো তোমরা ইউসুফের সাথী মহিলাদেরই মতো আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে এতে হাফসার রদিয়াল্লাহ তাল্লাহ আনহা আয়েশার উজ্জাল্লাহ তাল্লাহ আনহাকে দুঃখ করে বললেন তোমার কাজ হতে আমি কখনও ভালো কিছু পাইনি